আসসালামুকমারকাত أعوذ بالله من شرور أنفسنا من سيعده الله فلا مبالاه ومن يضلل هو فلا هادي له أشهد الله لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه وقال رسول الله صلى الله عليه وسلم إن ربكم حي كريم يستحي من عبده إذا رفع يديه إليه أن يردهما صفرا أو كما قال النبي আমাদের মহান মালিক এবং মনী তার আলিসান দরবার এ লক্ষ কোটি শুক্র ও সুযোগ যিনি শিবাহীন দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াতের সাথে রেখেছেন सुस्थ सबल रेखे बंदेगी करार्जन मस्जिद परेशे आसार नाम प्रस्तुति ग्रहण करारम्बक्षणे हजीश आलोचना कर श्रवण करारूग दान करब्बुल अमीन आलिशान दरबारे मौखिक भाव शुक्र गुजार हो महब्बत दिल खोले गालीमत शोक आदाय करी যিনি আমাকে আপনাকে তার নিয়ম দিচ্ছেন না প্রতিটি মুহূর্তে নিয়মত সরবরাহ করছে সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় দয়া আর দান যে তিনি আমাকে আপনাকে দরখাস্ত ছাড়া কোন আবেদন পত্র ছাড়াই মহান করেছে কত বড় নিয়ামত এটার বর্ণনা আমি আপনি বয়ান করে শেষ করতে পারব না আল্লাহ তর নিয়ামত তাওহিদ আল্লাহ আমাকে আপনাকে মোমিনে মহিদ বানিয়েছেন এর জন্য আমি আপনি কোন আবেদন পত্র পেশ করি যে কোনদা সবচেয়ে যে নিয়মতের বেশি না করে সেটা হল তাওহিদের নিয়ম তাওহীদের নিয়মত যে বান্দা বেশি না করে আল্লাহ তালা পুরানি কালিমে কথাগুলো তুলে ধরেছে আপনাকে নাজাদ দান যারা তৌহিদ পাইছে যারা ইমান পাইছে আল্লাহ তালা মতের তুফাইলে তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী হওয়া থেকে রক্ষা করেছেন নাজাদ দিয়েছে বাকি পাপাচারের কারণে গুনাহের কারণে দীর্ঘস্থায়ী জাহান্ন করবেন যদি গঠন করতে পারি আল্লাহ ওয়াদা আছে আমার আপনার ক্ষেত্রে ওয়াদা আছে আল্লাহ সবার কাত আমাকে আপনাকে সামান্য মুহূর্তের জন্য জাহান্নাম দিবেন না বরং জান্নার দান একশো ওয়াদা একশো ভাগ সত্য আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে আজাব দেওয়ার কোন কাজ করব না তথা আজাব দিব না যদি তোমরা ইমানের পাশাপাশি শোকরা बसी शकर आदाय शकुरु आदाय कर কারণ ব্যক্তিরা। যারা জান্নাতে চলে যাবে জান্নাতে যাওয়ার পরও তারা ওই শকরকে ভুলবে না দুনিয়াতে শকর আদায় করেছে সারা জীবন শকর আদায় মালিকের গুণ গাইছে মালিকের কথা বলেছে मालिकर कथा स्मरण कर शकुर जिंदगी जापन करते जाकर कालीमा भूलना जा शब्दर साथ कालीमारक आदायदुल्लाह সকল প্রশংসা ওই আল্লাহ তাল্লার জন্য যিনি আমাদেরকে তার দয়ার অনুগ্রহের দ্বারা এই জায়গা পর্যন্ত পৌঁছায় আল্লাহ তহমতেই পাবে আমাদের যোগ্যতার কারণে পাবে না এই জন্য আল্লাহ তাল্লাহ দয়ার গুরুত্ব বোঝাতে গিয়ে এক হাদিসের মধ্যে এমনও বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل احدكم الجنه بعمله قالوا ولا انت يا رسول الله قال ولا انا الا ايتغمى أن علي الله برحمتين من রসুরাল্লা সাল্লা সাহাবাইকেরামকে বললেন আল্লাহর দয়া আল্লাহ তাল রহমতের কত মূল্য কত দাম আল্লাহর দয়া খারাপ তোমরা কখনোই তোমাদের আমলের দ্বারা জান্নাতে যাইতে পারবে না সাহাবাই কিরাম আশ্চর্যিত হয়ে বললেন ইয়ার রসুর আল্লাহ ইয়া হাবিব্লাহ এই কথাটা কি শুধু আমাদের বেলায় প্রযোজ্য না আপনার ক্ষেত্রেও প্রযোজ্য হ্যাঁ এটা ভিন্ন কোথা আজ আল্লাহ তালা আমাকে আপনাকে আমলের তৌফিক দিয়েছেন এটাও তার দয়া আল্লাহ আমলের তৌফিক দিচ্ছেন দিয়েছেন এটাও তার দয়ার অংশ আল্লাহ তার দয়ার দ্বারা আমাকে আপনাকে আমাদের জন্য চৌফিক দিয়ে না কি ব্যক্তিরা প্রথমে এই খবর আদায় আল্লাহুল্লাহ সকল প্রথম সবই আল্লাহ যিনি আমাদিগকে এই জায়গা পর্যন্ত পৌঁছায় আমরা কখনোই পশ্চিমকালে ওই জায়গা পর্যন্ত পৌঁছতে পারতাম না যদি আল্লাহ নারীতে পরে এই কথা বললাত আমাদের পরীগারের রসুলগণ যে আমাদের যে দিন আল্লাহ তালা দিয়েছেন যেই শরীয়ত দিয়েছেন পঁয়ত্রিশ দিন আর শরীয়ত একশো ভাগ একশো সত্য এর মধ্যে কোনো রকমের মৃত্যার কোন সংযুক্ত অন্যান্য ধর্ম অন্যান্য ধর্ম সেগুলির মধ্যে সত্য মিথ্যা সংমিশ্রণ আছে বানোটি আছে জাল জালিয়াতি আছে কিন্তু ইসলাম এমন একটি ধর্ম এটার মধ্যে একশো ভাগ একশো ভাগ সত্যি আল্লাহ আল্লাহ ঘোষণা দিয়েছেন যে আমার কথা আমার দিনের কথা একশো ভাগ একশো ভাগ সত্য क्टाट स्वीकार कर অবশ্যই অবশ্যই আমাদের নিকটে যে দিন নিয়ে এসেছিলেন সেই দিন একশো বা একশো বছর জান্নাতি বান্দাদের সম্পর্কে আল্লাহ তালা ফেরেস কাদের মাধ্যমে ঘোষণা শোনায় দিবে বান্দাবান্দিদেরকে ডাক দিয়ে বলা হবে হে জান্নাতি বান্দাবান্দিরা তোমরা ওই জান্নাতের স্বত্বাধিকারী পেয়েছো ওই জান্নাতের মালিকানা তোমরা পেয়ে গেছো যে জান্নাতের ওয়াদ আল্লাহ তোমাদের সাথে করেছিলেন আমলের বিনিময় কেননা তোমরা দুনিয়াতে আমল করেছ ভাই আমরাও এবাদত করার জন্য আমল করার জন্যই মস্তি দিয়েছি কৃষার জন্য আসলে মালিককে চেনার জন্য আমাদের মালিককে তাকে চেনার জন্যই আমরা যে ইবাদত করি এই ইবাদতের উদ্দেশ্য হলো মালিককে চেনা আল্লাহ তালা বলেন আমি মানব দানবকে সৃষ্টি করেছি আমার এবাদত আমার পরিচয়ের জন্য আমাকে চেনার জন্য তার মানে এবাদত হলো আমাকে চেনার জন্য আমি মানব দানবকে সৃষ্টি করেছি আমাকে চেনার জন্য তারা যেন আমাকে চিনে আমি তাদের মালিক এই কথাটা তারা যেন বুঝে তো ভাই আমাদের যে ইমান সেই ইমান আল্লাহ তালাকে চেনা আমাদের মালিক মালিককে চেনা আমাদের মালিককে চেনা আল্লাহকে চেনা আমাদের ইমানের মধ্যে চারটা হকের কথা আছে আমাদের দিন যেহেতু সত্য আমাদের শরীর যেহেতু সত্য একশো ভাগ একশো ভাগ সত্য এই আমাদের দিনের মধ্যে এরকম ভাবে আটটা হকের কথা আছে আটটা হকের কথা সাল্লা কাহাজ করামাজে দাঁড়িয়ে আল্লাহ দোয়া করছেন সেই দোয়াগুলো উম্মতের জন্য আদর্শ আমাদেরকে আটটা হকের কথা এই হকগুলোকে দিলের মধ্যে বসাইতে হবে দিমাগের মধ্যে বসাইতে হবে না বসাইলে আমার আপনার ইমান পরিকল্পন আমি আপনাদের সঙ্গে শুরু জুমাল সুরেশমারের বাইশ নম্বর আয়াত আল্লাহ তোমার এই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহ বলে ইসলাম আল্লাহ বলেন ওই ব্যক্তি যার সিনাকে আমি ইমানের জন্য আর তাকুয়া হা হুনা ওয়া সারাই সাদর সিনার দিকে ইঙ্গিত করে বলেছেন যে তাকুয়া ইমান হলো এই জায়গায় এই জায়গায় ইমান ইমানের স্থান হলো আমার আপনার সিনা আল্লাহ বলে আমি যেই ব্যক্তির খুলে দিই প্রাপ্ত হয় যারা ইমান পায় যারা দিন পায় যারা শরীয়ত পায় তারা আল্লাহ তালার পক্ষ থেকে একটা নূর প্রাপ্ত এই নু তার জিন্দগি এই আলো তাকে পথ দেখায় কিসের পথ দেখায় এই আলো নিভে যাওয়ার মতো আলো নয় এই আলো তার দুনিয়াতে যেমন থাকবে সঙ্গী হয়ে এই আলো কবরেও যাবে এরকম ভাবে আখের আশের প্রত্যেকটি ঘাটিতে থাকবে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে ভাই এই নূর কিভাবে আসবে আমার আপনার বক্ষের মধ্যে ওই নূর কিভাবে আসবে সিনার মধ্যে কিভাবে আসবে আমাদের ইমানের মধ্যে আটটি হকটা হক মহা সত্যকে স্বীকার করতে হবে দিলে এবং কিভাবে রসুল্লাহ সাল্লাহ আল্লাহ আপনি আপনি যেহেতু সত্য অল হক আপনার কোথাও সত্য আল্লাহ তালা যখন সত্য আল্লাহ তালার কোথাও সত্য দুই নম্বর হক আপনার কোথা যেহেতু সত্য আপনি যা ওয়াদা করেছেন সেগুলি একসমাগ একশো ভাগ্যাকু আর আপনার ওয়াদার মধ্যে এটাও আছে যে আমাদেরকে আপনার সামনে দাঁড়াইতে হবে আপনার সামনে সাক্ষাৎ করতে হবে ইহাও সত্যাত হাকুন জান্নাত সত্য যাহার নাম সত্য অ নবীদের আগমন সত্য তুমি যে নবী পাঠিয়েছো এই নবীন সাল্লাই তিনিও একসবা এক এই যে আত্মা হক আত্মা হকের কথা বলা হলো এই আত্মা হক আমাকে আপনাকে ডিল আর দিয়ে মারতে হবে মুখে নয় জোবানে নয় জোবানে তো দাবি করা যায় ইমানটা হবে সিনার ইমান বুকের ইমান এটা দিল আর ডেমাকে বসাইতে হবে ইমান এমন জিনিস নয় আমি মুখে দাবি করলে আমার হয়ে গেল এটা দিলে বসাইতে হয় এজন্য এই জন্য আল্লাহ তালা বলেছেন যাকে আমি যাকে আমি ইমান আর ইসলামের জন্য যার সিনাকে আমি খুলে দিয়েছি তার মানে বোঝা গেল যে ইমানের জায়গা হলো চিনা এটা জোবানে আটটা সত্যকে এই আটটা হক জিনিসকে আবার আপনার ঝুঁদের মধ্যে বোঝাইতে হবে আল্লাহ সত্য আল্লাহ তালা সত্য দুই তিন নম্বর আল্লাহ আল্লাহ তালার সাথে সাক্ষাৎ সত্য পাঁচ জান্নাত সত্য ছয় জাহান্নাম সত্য সাত নবীদের আগমন সত্য আট নবী মোহাম্মদ যিনি আমাদের কাছে এই বার্তা গুলো পৌঁছায় তিনিও মহাসচ একজন হারেসা ইমান কেমন ছিল দেখেন সাহাবাদের ইমান একজন অপ্রসিদ্ধ সাহাবি তিনি কোন প্রসিদ্ধ চাহাবি নন কোনো কোনো কিতাবে পাওয়া যায় তার নাম হলো হারেসা কোন কিতাবে পাওয়া যায় তার নাম হলো হারেসা प्रवेश हारे घुमी आस रसुल्ला प्रवेश गलत ना दिए जगह माइंडेम सल्ला सकाल करो देखे तुम प्रभाग कर শুধু মুখে দাবি করেছেন তাই নয় আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন তুমি যে বলতো পরিপূর্ণ ভাবে পরিপক্ক সত্যিকার অর্থে মমিন হিসাবে সকাল করেছে এটা তোমার একটা মুখের কথা दाबी दाब दल जेको दाब दलो कथारायन विषय लागे तुम्हें दलिले सामने क्या एक बानाय बोली मानवी मिथ्या का नबी सब फास्ट कर दिवे बातार उपाय थकबेना एक सो भाग सत्य कथा बोल থেকে ঠান্ডা হয়ে গেছে দুনিয়ার প্রতি কোন আকর্ষণ নেই আমার আকর্ষণ আখেরাতের দিকে আমার মনের টান সবসময় আখেরাতের দিকে দুনিয়ার ব্যাপারে না दुनिया दुनिया मदद कर दिन के बनिए दिन बेला रोजा रखी नफल रोजा रखी আমার মনের অবস্থা হল এই যে আমি যখন কাজ করতে যাই কোন পদক্ষেপ গ্রহণ করতে যাই তখন আমি মনে করি আমার ডান পাচ্ছে জান্নাত আর বাম পাচ্ছে জাহান্ন আমি যখন কোন কাজ করতে যাই আমি এই কথাই দেখি আমি দেখতে পাই যে আমার ডান পাচ্ছে জান্নাত আছে আর বাম পাচ্ছে জাহান্নাম আছে আমি এই যে কাজ যখন করি আমি নষ্টকে বলি এই মন খেয়াল করে কর এই কাজ দিকে নিয়ে যাবে জাহান নামীর একে অপরের সাথে সালাম বিনিময় করছে আর জাহান্ন চিৎকার শুনতে পাই জাহান্নমীরা চিৎকার করছে একে অপরকে দোষারোপ করছে এটা আমি দেখতে পাইতেছি আমার ইমানের অবস্থা এই আমলের অবস্থা এটাকে বলা হয় এটা মুখের ইমান এটাকে বুকের ইমান ভাই আল্লাহ তো আর কোম্পানা বলেন আমি খুলে দিই ফাহু আলানুর রব্বি সে আমার পক্ষে বিশেষ একটা নোর রাখবে এই নোর কবরেও থাকে কবর থেকে যখন উঠবে এই নূর তার একসময় আমরা ছিলাম রুহের জগতে রুহের জগতে আমরা ছিলাম কত বছর ছিলাম কোটি কোটি বছর কোরআনে তার বর্ণনা নাই কত বছর কোরআনে তার বর্ণনা নাই কোটি কোটি বছর আমরা রুহের জগতে আল্লাহ দোরবার থেকে আমরা রুহের জগতে এসেছিলাম কোটি কোটি বছর এরপর রুহের জগৎ থেকে আমাদের সফর শুরু হয়েছে সফর শুরু হয়ে আমরা উদর জগতে মায়ের গর্ভে আমরা নয় মাস দশ দিন ছিলাম উদর থেকে আমরা এই বিশ্ব জগতে এসেছি এখানে কিছুদিন থাকবো এরপরে আমরা যাবো বরদের জগতে এরপরে যাবো হাসলের জগতে এরপরে যাব আমরা আমাদের আমল ভালো হলো আল্লাহ তালা যদি মঞ্জুরি হয় আমরা আমাদের বাপের ভিটা জান্নাতের চলে আমাদের চলছে এই যে সফর চলছে এই সফর অত্যন্ত সংক্ষিপ্ত সময় সফর ভাই দুনিয়ার সফর দুনিয়াতে আমাদের থাকাটা অত্যন্ত অল্প সময় অত্যন্ত অল্প সময় আমলকে মজবুত করা মালিক হিসেণ আর আমার মালিক আমার স্রষ্টাকে এই মালিককে যদি আমি আপনি চিনতে পারি তাহলে আমি আপনি বান্ধা যখন কবর থেকে উঠবে তার সাথে সাথে এই আমলগুলো নূর হয়ে যে নের কথা আল্লাহ তালা বলেছে নূর হয়ে আমার আপনার চলতে থাকে আমার আপনার সুবাহ আল্লাহ আমার আপনার আলহামদুলিল্লাহ আমার আপনার আমার আপনার নামাজ আমার আপনার জাগাত আমার আপনার হাজ এগুলি সব আমার সাথে সাথে অভ্যর্থনা দিয়ে করে আমাকে আপনাকে হাসি ময়দানের দিকে নিয়ে আল্লাহ তালার ভাষায় আল্লাহ তারা কোরআনই বলতেছে ওই দিনকে স্মরণ করো যেই দিন মোমিনরা যখন কবর থেকে উঠে যখন হবে তাদের নূর তাদের সাথে চলতে থাকে আল্লাহ মাধ্যমে ডাক দিয়ে বলবেন বুসরা কুমল জানিহাল্লাহ মোমিন মান্দাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেস্তারা আজকে তোমাদের জন্য সুসংবাদ এই এজন্য ভাই এই অল্প সময়ের জিন্দগি দুনিয়ার জিন্দগি আমাদের সফর চলতেছে আমি আপনি ঘুম যাই কিন্তু সফর চলছে এমন নয় যে আপনি ঘুম গেছেন আপনার খবর চলতেছে না তা নাই এমন কোনো মুহূর্ত নাই এমন কোনো সেকেন্ড কোন অতিবাহিত হচ্ছে এটা আমার আপনার খবর চলতেছে কবরের দিকে আমার আপনার সাহায্যের দিকে আমি কবরের দিকে দিকে এক কদম কদম করে ঘুরছি এই জন্য মালিক হেঁটছে না ভাই আমার আপনার মালিক কে এটেছে না কাহা সাবে কাহাবের কুকুর একটা কুকুর ঘৃণ তো ফলে আমরা কুকুরকে খুব ঘৃণা করি আমরা আমাদের ঝুটা খাদ্য কুকুরকে দিই আমরা কুকুরের গায়ের সাথে গা লাগলে উঠে খুব ঘৃণা করি কুকুর আছে কুকুর মালিককে চেনার কারণে আল্লাহ কুকুরের গোটা কোরআানে আলোচনা করেছেন অকাল বুহম বা সাতজন লোক তারা তরহিদকে নিয়ে যখন জানেম বাচ্চার খবর থেকে যখন তারা পালিয়ে যাচ্ছিল একটা গুহা থেকে আশ্রয় নিয়েছিল তখন একটা কুকুরও তাদের পিছিয়ে আসাবে আর সাবেকের সদস্য তারা কুকুর ক্যাপায় তাড়িয়ে দিতে চাচ্ছিল যে কুকুর কেন আমাদের সাথে আসছে আমরা কুকুর কে ঘৃণা করছি যাও চলে যাও কেন আমাদের ব্যক্তিরা আমি তোমাদের সংসার তোমাদের সাথে আমি থাকতে চাই তোমাদের আমি পাহারা রাজি করতে চাই আল্লাহ তালা এই নেকর দের কারণে ওই কুকুরটি চো আল্লাহ তোমার কি আমার আপনার মালিকা কত দয়াবান মেহেরবান সেই মালিক খেতে না আর জিন্দগির জন্য যে সময়গুলো আছে সময় খুব পদক্ষা সময় চলে যাইছে চলে যাইছে প্রতিটি মুহূর্তে চলে যাইতে दी उत्तम ना छागल दी करतम विश्व महिला गाले छापर दिए ताड़े दी जाओ বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ কাদ আরম্ভ করলেন বেশ মহিলার এই কোথায় এই প্রশ্নের জবাবে কাজ আরম্ভ করলেন কাটতে থাকলেন বললেন যে এই বেশ মহিলা তুমি যে প্রশ্ন করেছো বহু বড় প্রশ্ন আমার তারি উত্তম না ওই সাগরের দাড়ি উত্তম বহু বড় প্রশ্ন করেছে আমাকে এই প্রশ্নের জন্য কাটতে হবে আমাকে রুনা দাঁড়িয়ে করতে হবে আল্লাহর কাছে খুব কাটতে হবে আমি আজকে তো প্রশ্নের উত্তর দিতে পারবো না আমার যখন মৃত্যু হবে আমি যদি ইমানের টিকিট নিয়ে দুনিয়া থেকে যাইতে পারি সেই দিন তোমাকে তুমি রেডি থাকো প্রস্তুত থাকো তোমার বাড়ির সামনে দি আমার খাটিয়ে যাবে আমি বলে দিব আমার লোক বলে দিব তোমার বাড়ির সামনে দি আমার খাটিয়ে যাবে তখন এই প্রশ্নের উত্তর সেই দিন দেওয়া যাবে যে আমার দাড়ি উত্তম না তোমার ছাগলের দাঁড়িয়ে আল্লাহ বলেছিলেন প্রতিটি মুহূর্ত তাদের ছিল ক্রন্দনরত অবস্থা প্রতিটি মুহূর্ত মাওলার জন্য কাটছে উনি কাঁদছেন আল্লাহর কাছে মাওলা একটা বেশ মহিলা আমাকে প্রশ্ন করেছে আমাকে তুমি দুনিয়াতে অনেক সম্মান দিয়েছ ইজ্জত দিয়েছ তুমি আমাকে বে ইজুত করো না ইমানের দৌলত নিয়ে ইমানের কাউন্টার থেকে ইমানের টিকিট নিয়ে আমাদেরকে দুনিয়া থেকে যাওয়া তো উচিত দোয়া করেছে আল্লাহ তোলা তার মৃত্যুর আগে দিয়ে যখন মৃত্যুর তোমার ঘনিয়ে আসলো আল্লাহ তো তালা লক্ষ লক্ষ ফেরস্টা পাঠিয়ে দিয়েছে যে ফেরস্তাগুলো জাননা তারা তার রুপকে সময়ৃত্যুর সময় তার মরিদদেরকে ওসিরত করেছে যে ভাই আমার মারা গেলে তোমরা আমার লাশটাকে খাটিয়াই করে নিয়ে যাবে প্রধান সড়ক দিয়ে না নিয়ে গিয়ে ওই যে বেড়া মহিলা ওই বেসা মহিলার বাড়ির সামনে দিয়ে খাটিয়ে আমাকে মহিলার বাড়ির সামনে যাওয়ার পরে লাশ থেকে আওয়াজ আসছে এই বেশ মহিলা শোনো তোমার ছাগলের দাঁড়ির আমার দাঁড়িয়ে অনেক অনেক গোল কোটি কোটি গোলের তো তাই শুনো তোমার আমার দাঁড়ি শুধু নয় আমার দাঁড়িয়ে একশো ভাগের এক ভাগ আমার দাড়ির একটা দাড়ির একশো ভাগের এক ভাগ এটা তোমার সাগল কেন সমস্ত পৃথিবী যদি এক না রাখো তার আমার দাঁড়ি কারণ আমি জানলাতে টিকিট নিয়ে আমার ইমানের টিকিট নিয়ে আমি দুনিয়া থেকে বিতে পারি তো ভাই আমরাও যদি ইমান নিয়ে যাইতে পারি ইমানের টিকিট নিয়ে যদি দুনিয়া থেকে কিন্তু এই টিকিটটা সংগ্রহ করতে হবে এই জন্য ইমানটাকে বুকের ইমান বানাইতে হবে আল্লাহ বলেন যে ইমানটা হবে বুকের ইমান ইমান বুকের ইমান নাই রসুল সাল্লাহ এর মধ্যে আবদুল্লা মসুদ থেকে বর্ণিত হাজিস আছে আলামত তিনটি আলামত হবে এক নম্বর আলামত আত্মা যা বিয়ান দারের গরু দুনিয়া নামক ঢোকা থেকে বিমুখ হয় একথা বলা হয়নি যে দুনিয়াকে পরিত্যাগ করবে বিমুখ হবে দুনিয়াকে আত্মস্থ করবে না ঘর আমার আপনার জান্নাতের ঘর সেই জান্নাতের ঘর আখেরাতের ঘরের দিকে জানব তিন নম্বর মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে যেমন মানুষ সফরের জন্য প্রস্তুতি গ্রহণ করে মৃত্যুর জন্য এরকম প্রস্তুতি গ্রহণ করবে এই তিনটা আলামত যার মধ্যে পাওয়া যাবে বোঝা যাবে তার ইমানটা হল বুকের ইমান আসল ইমান এটাই হল হাত ইমান মারে হাতের আর না হলে মুখের শুধু দাবি আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার জন্য তৌকে যারা সন্ন্যাত করি নাই ভাই আমরা চার লাখ ছন্নাত নামার মাথায় পাই